আসবাদ রাজিয়াল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন আমি আয়সাহ রাজিয়াল্লাহ তালাহাকে জিজ্ঞেস করলাম নাবী সাল্লাহ আল্লাহ সাল্লাম ঘরে থাকা অবস্থায় কি করতেন তিনি বললেন ঘরের কাজকর্মে ব্যস্ত থাকতেন অর্থাৎ পরিবার বর্গের সহায়তা করতেন আর সালাতের সময় হলে সালাতের জন্য চলে যেতেন